মানবতার সমাধান আসসালামুক রকহ আলহামদুলিল্লাহ নহমদূনআ রসুল সবাহান শুরুতেই আল্লাহর উদ্দেশ্যে প্রশংসা জ্ঞাপন করছি সম্মানিত দর্শক শ্রোতা বিশেষ করে আমাদের যুবক ভাই বোনেরা আমাদের এই অনুষ্ঠান যারা আগে থেকে নিয়মিত দেখে আসছেন অথবা আজ যারা প্রথম এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা সকলের জন্য আল্লা সুবাহান হাত তালার দরবারে এই দোয়া কামনা করছি আল্লাহ যেন আপনাদেরকে আত্মপ্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে নিজের জন্য সমাজের জন্য কিছু করার তৌফিক দান করেন দুনিয়ার জীবনে সফলতা এবং মৃত্যুর পরে সবচাইতে বড় সফলতা জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন সুপ্রিয় যুবক ভাইয়েরা আমরা গত পর্বগুলোতে পর্যায়ক্রমে আলোচনাটিকে সামনে এগিয়ে নিয়ে এসেছি গত পর্বে আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম ভালো কিছু করার জন্য সংগ্রামের জন্য যখন যেটি আমাদের সামনে প্রয়োজন আসবে যদি সেটি সামাজিক দৃষ্টিতে ক্ষতিকর হয় তাহলে সেটিকে প্রতিহত করার নির্দেশ আল্লাহ আল্লাবাগ আমাদেরকে দিয়েছেন আর আল্লা রসুল বলছেন তোমার সামনে যদি কোনো অন্যায় কিছু সংগঠিত হতে দেখো তোমার যদি ততটুকু সুযোগ এবং অধিকার থাকে তাহলে তুমি তা প্রতিহত করো হাত দিয়ে একটি উদাহরণ দেওয়া যেতে পারে আপনি একজন সমাজ সচেতন যুবক আপনি একটি চায়ের স্টলে বসা আছেন পাশে একটি স্কুল ওখানে আমাদের বাচ্চা মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে দুটা বখাটে ছেলে ওখানে ইফ টিচিং করার জন্য বিভিন্ন রকমের দৃষ্টিকোট অঙ্গভঙ্গি করছে এই এলাকা আপনার আপনি এখানে যথেষ্ট প্রভাবশালী এই অন্যায়টিকে আপনি দেখে চুপ করে চাখে চলে আসতে পারেন না বরং আপনি যদি এই অন্যায়টি দেখে চুপ করে চা চলে আসেন তাহলে আপনি এই অন্যায় কারির সঙ্গে যুক্ত হলেন বলুন কথা ঠিক কিনা দুইজন তো সমান বরং আপনার দায়িত্ব কি আপনার যৌবনের আপনার ভিতরের এই অমিততের শক্তির কি দাবি এই দাবি হচ্ছে ওই বখাটে ছেলেটিকে ওখান থেকে বিতাড়িত করা আপনি এই অন্যায়টিকে আপনার কঠোর হস্তে দমনে এগিয়ে যাওয়া হ্যাঁ আপনি তাকে দমন করতে পারলেন না প্রতিহত করতে পারলেন না আপনি ওই সমাজের বিশেষ কোনো ব্যক্তি নন আপনি যদি তাকে দমন করতে যান তাহলে উল্টো আপনার উপরে এসে চড়াও হতে পারে তাহলে আপনি কমপক্ষে তাকে মুখের ভাষায় সতর্ক করতে পারে। এই ছেলে স্কুলের সময় তুমি এখানে কি করছো এখান থেকে চলে যাও তাতেও যদি আপনি সাহসী না হন তাহলে কমপক্ষে আপনি আপনার মনের ঘৃণাটা প্রকাশ করতে পারেন দিয়ে প্রতিহত করা। ফামানলাম জবান দিয়ে কথা দিয়ে তাকে সে প্রতিহত করবে আপনি কথার মাধ্যমে তা প্রতিহত করবেন ধমক দিয়ে এখান থেকে চলে যাও এটুকু বলার আপনার ক্ষমতা নেই তাহলে আপনার অন্তর দিয়ে তা ঘৃণা করুন এই ঘৃণার সাথে আমরা ব্যাখ্যা স্বরূপ এটুকু বলতে পারি আপনার ঘৃণাটাকে আপনার পাশে যারা আসে তাদের ভিতরে ছড়িয়ে দিতে পারেন, এটা কেমন পরিবেশ বাচ্চারা স্কুলে যাচ্ছে আর এখানে ছেলেরা করছে। এতগুলো মানুষ আমরা বসে আছি আমরা সমাজ সচেতন ব্যক্তি আমরা পদক্ষেপ নিলে এটা প্রতিহত করা যায় অথবা নিজের ঘৃণাটাকে ছড়িয়ে দিতে পারি আশেপাশে যারা আছে এটি যৌবনের দাবি যুবকের দাবি যেভাবে আমরা অন্যায়কে প্রতিহত করতে পারি ঠিক সেভাবে আমরা অপরকে উদ্বুদ্ধ করতে পারি একটি ছেলে রাস্তার পাশে স্কুল টাইমে খেলছে অথবা পাশে রেললাইনের উপরে বসে বিড়ি টানছে অথবা একটা ছেলে আরেকটা ছেলের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছে একজন যুবক এখানে কি করতে পারে আপনারা বলবেন আমার কি করার আছে কার না কার ছেলে স্কুলে যাচ্ছে না আমার কি বলার আছে এই তো যৌবনের যুদ্ধ আমরা উদ্বুদ্ধ করতে পারি ছোট ভাই? তুমি স্কুলে যাও না কেন? আমার বাবা গরিব আমাকে পয়সা দিতে পারে না তাই আমি স্কুলে যাই না ওকে ঠিক আছে চলো তুমি স্কুলে চলো দেখে আমি তোমার জন্য তোমার পড়াশোনার খরচের ব্যবস্থা করতে পারি খুব কঠিন কাজ নয় হে বন্ধুরা আজ যারা আপনারা রয়েছেন আপনি আপনার জীবনটাকে কি দৃষ্টিতে গ্রহণ করছেন এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি বলতে পারেন খাও দাও ফুর্তি করে বেড়াও বাধা বন্ধনহীন জীবন এখন যেখানে যাবেন সেখানে আদর পাবেন আদর কদর সব জায়গায় আপনার হবে শক্তি আছে কারো এখন সহযোগিতার প্রয়োজন নেই দাপিয়ে বেড়াতে পারেন সব জায়গায় এটি হলো একটি যৌবনের চলমান গতিধারা আরেকটি যৌবন না এই তো আমার সময় এটি আমার অর্জন করার সময় আমাকে সমৃদ্ধ করার সময় আমাকে পরিপূর্ণ করার সময় এটা সাহাবায়ক রামদের মাঝে আমরা এই আদর্শটি লক্ষ্য করেছি আমার শেখার সময় আমাদের বাংলাদেশে আমি অনেক যুবককে দেখেছি গ্রামে গাছের তলায় বসে তাস খেলে জীবনের মহামূল্যবান সময় নষ্ট করে চলছেন অনেক যুবককে দেখেছি যারা গল্প করে সময় নষ্ট করে চলেছেন অনেক যুবতী বোনকে দেখেছি অনাকাঙ্ক্ষিতভাবে জীবনের মূল্যবান সময়গুলোকে তারা এমনভাবে নষ্ট করছেন যার কোনো ফিডব্যাক তাদের আসছে না তাদের নিজেদের জীবন গঠনে কোনো কাজে লাগছে না আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন যুবক ভাইয়েরা আমরা একজন যুবক নবী মুহাম্মদুর রসুল্লাহ আপনাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি দেখুন তার যৌবন কাল কিভাবে অতিক্রম হয়েছে এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে দিনে দিনে আস্তে আস্তে শিশু শিশু থেকে কিশোর কৈশোরের চঞ্চলতা পেরিয়ে যৌবন যৌবনে পৌঁছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ আকবর সারা বিশ্বের মানুষের জন্য যিনি একমাত্র আদর্শ আদর্শ যুবক একদিকে সমাজ নিয়ে চিন্তা আরেক দিকে সমাজকে একটি ইতিবাচক পথে নিয়ে আসা অপর অপরদিকে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার একটি প্রয়াস সেই সাথে সমাজ থেকে অন্যায় বিদূরিত করা একটি সংগ্রামী মানসিকতা একটি শান্ত সৌম্য শুভ্র সুন্দর অবয়ব অবয়বান এই তো রাসুলের চরিত্র আমি ভালো কিছু করতে চাই আমি কল্যাণকর কিছু করতে চাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য আমার দেশের জন্য আপনি কি আমার এই প্রস্তাবের সঙ্গে একমত আপনি যদি বলুন হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ চলুন আমার সঙ্গে এতগুলো কি দিয়ে পূরণ করবেন এই আপনাকে পথ দেখিয়েছে জীবনকে সমৃদ্ধ করার এগিয়ে নিয়ে যাওয়ার এ হচ্ছে আমাদের রোডম্যাপ আর এর জন্য আমাদের সামনে আছেন একটি অনন্য দৃষ্টান্ত মডেল আওয়ার প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল আলিহুবাসাল্লাম আর কারো কাছে যেতে হবে না একবার জীবনটা বিশ্লেষণ করুন আপনার জীবনের কোনো না কোনো পর্বের সঙ্গে মিলে যাবে হ্যাঁ আপনি বাবা হারিয়েছেন ছোট সময় ছোট সময় থেকে আপনি অনাদরে অবহেলায় বড়ো হয়েছেন আপনি ভালো সুযোগ সুবিধা পাননি জীবনের এই পর্যায়ে এসে আপনার মধ্যে কি হতাশা কাজ করছে তাহলে আপনি নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসলামের দিকে তাকিয়ে দেখুন না তিনি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন আর জন্মের অল্প দিন পর তিনি মা হার দর্শক শ্রোতাবৃন্দ। আমরা আমাদের শিশু কিশোরদের জন্য বিশেষ করে তাদের জন্য কিছু আদর্শ কোরআনের আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল যেখানে আমরা রাসুলের শৈশব কালের চমৎকার আচরণিক বৈশিষ্ট্যগুলোকে গুলোকে আমরা তুলে ধরতে পারবো যেগুলো দিয়ে আমাদের শিশুরা তারা একটি নতুন আলোকময় জীবনের সঙ্গে পরিচিত হতে পারবেন তো যুবকদের উদ্দেশ্যে দেখুন যখন নাবী আহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যৌবনে পদার্পণ করলেন টকবগে যুবক অফুরন্ত শক্তি বংশমর্যাদায় শ্রেষ্ঠ ংশের সন্তান আর শারীরিক অবয়বে সৌম্য সুন্দর মহিমাময় এক দেহ অবয়ব যা মানুষকে বিমুগ্ধ করে চোখকে পরিতৃপ্ত করে আর হৃদয়কে উদ্বেলিত করে যে তার দিকে তাকায় বিমুগ্ধ চিত্তে অন্যদিকে তাকানোর কথা ভুলে যায় এ হলো আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসমের শারীরিক তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসবো আল্লাহ আসসালাম আলাইকুম আমি আপনারা দেখছেন জিনিস মানুষকে দিয়ে অনেক করাপি আল্লাহ পছন্দ করে বেশি বহিল হওয়া বেশি খরচ না করে তাহলে মানুষ আলাপ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি ধরুন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 डायल कर डर के प्रति शनिवार रे सब पुनः सम्प्रचार सकाल साढ़े नीचे आकाशे रंग जीवने बहुबार उपभोग कर लाल नील सबुज आकाशी बेगुनिंग হলুদ কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে देख जीवन रंग धनु कल कत कार्यक्रम मोमिन बंदा निजेटी का इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु আজ রাত দশটায়চার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিরতির পর আমরা আমাদের আলোচনা আবার ফিরে এসেছি যুবক ভাইরা আপনাদের সামনে একটি মডেল একটি আদর্শ দাঁড় করিয়েছিলাম কি করবেন কিভাবে করবেন কার আদর্শ অনুসরণ করবেন এটি সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক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 পথপ্রদর্শক জীবনকে সমৃদ্ধ করার এগিয়ে নিয়ে যাওয়ার এ হচ্ছে আমাদের আমাদের রোডম্যাপ আর এর জন্য সামনে আছেন একটি অনন্য মডেল আওয়ার প্রফেট হজরত সাল্লি সাল্লাম আর কারো কাছে যেতে হবে না একবার জীবনটা বিশ্লেষণ করুন আপনার জীবনের কোন না কোন পর্বের সঙ্গে মিলে যাবে হ্যাঁ আপনি বাবা মা হারিয়েছেন ছোট সময় ছোট সময় থেকে আপনি অনাথরে অবহেলায় বড় হয়েছেন আপনি ভালো সুযোগ সুবিধা পাননি জীবনের এই পর্যায়ে এসে আপনার মধ্যে কি হতাশা কাজ করছে তাহলে আপনি নাবি আলি ওসালামের দিকে তাকিয়ে দেখুন না তিনি তো জন্মের আগেই বাবাকে হারিয়েছেন আর জন্মের অল্প কয়েকদিন পর তিনি মা হারিয়ে পূর্ণ এতিম হয়ে গেছেন আর এতিম শিশু মানেই অনাথ শিশু মানেই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা আমার সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের শিশু কিশোরদের জন্য বিশেষ করে তাদের জন্য কিছু আলোচনা উপহার চেষ্টা আদর্শ যেখানে আমরা রাসুলের শৈশব কালের চমৎকার আচরণিক বৈশিষ্ট্যগুলোকে গুলোকে আমরা তুলে ধরতে পারব যেগুলো দিয়ে আমাদের শিশুরা তারা একটি নতুন আলোকময় জীবনের সঙ্গে পরিচিত হতে পারবেন তো যুবকদের উদ্দেশ্যে দেখুন যখন শ্রেষ্ঠ বংশের সন্তান আর শারীরিক অবয়বে সৌম্য সুন্দর অতুলনীয় মহিমাময় আলোক এক দেহ অবয়বা মানুষকে বিমুগ্ধ করে চোখ কে পরিতৃপ্তৃদয় করে যে তার দিকে বিমুগ্ধ চিত্তে অন্যদিকে তাকানোর কথা ভুলে যায় এ হল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের শারীরিক সৌন্দর্য আল্লাহ আকবার। কি না আল্লাহ রাসুল সাল্লাহ ঘাত প্রতিঘাত দারিদ্র অভাব এগুলোকে তার মোকাবেলা করতে হয়েছে জীবন তো ফুলসজ্জা নয় আর ফুলসার জীবন দিয়ে কখনো কৃতিত্ব অর্জন করা যায় না গৌরব অর্জন করা যায় না যে জীবন লড়াই করে ঘাত প্রতিঘাত অতিক্রম করে যে যুবক জীবনের অনাথ শিশু কে তাকে লালন করবে ধনী ধনী মহিলারা তাকে ছেড়ে চলে গেল মা হালিমা সবার পিছনে পড়া এক মহিলা রগ্ন ক্লিষ্ট জড়া জীর্ণতায় তার বাহনটি সবাই ছেড়ে ছুড়ে চলে গেল খালি হাতে ফিরে যাব আর এই হালিমা কুলে তুলে নিয়ে আমিনার কাছ থেকে শিশু উপলেন মোহাম্মদ রসুল্লাহ আলিহিস্লাম জীবিকার প্রয়োজনে মানুষের মৌলিক এই চাহিদার দাবি পূরণে পরনির্ভরশীলতা নয় আত্মনির্ভরশীলতা এ হলো রাসুলের যৌবন জীবনের এক প্রধান মুখ্য শিক্ষা ব্যবসা মেষ পালন বকরি চড়ানো খামারে কাজ করা কূপ থেকে পানি উত্তোলন বৈধ জীবিকা উপার্জন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের আদর্শ হাত আছে বেকার হবো কেন এই তো ফিলোসফি হওয়া উচিত রাসুল সাল্লা আলি সাল্লাম কাজ নিলেন প্রথম জীবনে যৌবনের প্রথম দিকে বিশ্বস্ততা অর্জন করলেন সমাজের সবার কাছে পয়েন্ট আপনি সমাজের কাছে পরিবারের কাছে মানুষের কাছে কতটা বিশ্বস্ত কতটা আস্থা ভাজন এক মস্ত বড় সম্পদ আরবের মরুময় বাতাসে ছড়িয়ে গেল একটি শব্দ আল আমিন আল আমিন আল আমিন এমন একজন যুবক যাকে বিশ্বাস করা যায় এমন একজন যুবক যার উপরে আস্থা রাখা যায় এমন একজন যুবক যৌবনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত এমন একটি যুবক যেই যুবক মানবের জন্য কল্যাণ করে আদর্শ চরিত্র তিনি আমাদের নাবী মাহমদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যুবক ভাইরা আপনি বলছেন আপনি অনেক কিছু করতে চান এই করতে চাই আমি দাঁড়াতে চাই এগিয়ে যেতে চাই তবে আপনাকে একটা আদর্শ ফলু করতে হবে একটা মডেল অনুসরণ করতে হবে আর সেটি হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম চলনে বলনে শাসনে ভাষণে উঠায় বসায় কাজে কর্মে অফিসে আদালতে সর্বত্র আপনি ওই ক্যারেক্টারটাকে ওই চরিত্রটিকে ওই সৌন্দর্যটিকে আপনার চোখের সামনে আপনি নিয়ে আসুন আপনার জীবন সৌন্দর্যময় হবে আল আমিন হয়ে গেলেন ইতিমধ্যে জীবিকার প্রয়োজনে ব্যবসায়ীদের খাতায় নাম লিখালেন একটি কাজ আপনাকে অবলম্বন করতে হবে যুবক ভাইরা জীবিকা আসছে জীবিকা আসবে জীবিকা দেওয়া হবে দেওয়া হয়ে থাকে এর জন্য একটা পাত্র দরকার একটা ক্ষেত্র দরকার একটা উৎস দরকার আমরা এখানে চিন্তার জগতে বিভ্রান্তিতে অনেকেই রয়েছি আমরা ক্ষেত্রটি তৈরি করি না আমরা পাত্রটি নির্বাচন করি না আমরা আমাদের কর্মটিকে বাছাই করি না আপনি যেকোনো কাজিতা এই ব্যবসায়িক বিশ্বস্ততা তাকে আরবের বড় বড় ব্যবসায়ীদের কাছে একটা আস্থা তৈরি করে দিল তিনি হয়ে গেলেন ব্যবসায়ীদের একজন আস্থা ভাজন ব্যবসায়ী আস্থা অর্জন করা গেলে বিশ্বস্ততা অর্জন করা গেলে যুবকদের জন্য পরবর্তী যে বিশাল বড় সম্ভাবনার দরজাটি উন্মুক্ত হয়ে যায় সেটা হল অপরচুনিটি চান্স সেলফ ডিপেন্ডেবল যারা হয় নিজের উপরে আত্মনির্ভরশীল নিজের উপরে আস্থাশীল ব্যর্থতাকে গ্লানিকে হটিয়ে যারা এগিয়ে যাওয়ার জন্য আল্লাহর ভরসা করে দৃঢ় ছিল প্রিয় আলহিসালামের স্বল্প কথন মিষ্টি ভাষণ সুন্দর আচরণ সৌম্য সৌন্দর্য আজকে আর কারো কাছে অনাদরের নন आज के गोटाबाद मार्गतम सलेशल बहु व्यवसाय नियोजित कर प्रस्ताव पढ़ाते लगलें एक पर्या रमन विशाल वित्त वैभव मालिक विशाल व्यवसाय प्रतिष्ठान मालिकाम যুবক ভাই ও বোনেরা আপনি যদি বিশ্বাস অর্জন করতে পারেন আস্থা অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য খুলে যাবে সম্ভাবনার অবাধিত দ্বার আপনার কাছে আসতে থাকবে অনেক প্রোপোজাল বিশ্বাস করুন রাসুল সাল্লা আলাইসালামের কাছে প্রস্তাব আসতে থাকলো এক পর্যায়ে তিনি বাছাই করলেন বিশ্বস্ত এবং শান্তিপ্রিয় এক ব্যবসায়ী মা খাতি জারাতি আল্লাহ আনহার দায়িত্ব নিলেন এই ব্যবসার তারপর আত্মপ্রতিষ্ঠিত এক যুবক নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাম আপনি যুবক আত্মপ্রতিষ্ঠিত হতে আপনার মনের ভিতরে যে আগ্রহ রাসুলের দিকে তাকিয়ে বলুন আমিও সততার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে পরিশ্রম করে আত্মপ্রতিষ্ঠিত হতে চাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আগামী পর্বে আবার দেখা হবে আবারও আপনাদেরকে নিয়ে আমরা এই প্রেশনামূলক আলোচনা দিক নির্দেশনা পেশ করার চেষ্টা করবো তাহ আসালাম আলাইকুমুল্লাহি ববরক बिधान ना तहले तार शेख जहां पर्याराचित कितुन आदिल्ला हकाम सुव्यवस्था अपन सकते सुनारंत्रण देख बलुबुल मार दरसेम्रिस्टिविंग आज सन्धा छप्रचारे पिछटी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 शांति इवदान समाजी जक आरिक बार्ता महान अल्लाम